السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين شمال درشق بند عمراء الله سلام عليكم ورحمة الله وبركاته بيان اعتقاد اهل السنة والجماعة بأهل السنة والجماعة تير اخدار بننا اغران تورتي সবার কাছে আকিদা তহাবি নামে পরিচিত অর্থাৎ আল্লাহ তার নাম এবং গুণের মাধ্যমে তার পরিচয় তুলে ধরেছেন তার নাম এবং গুণের মাধ্যমে আল্লাহকে যদি তার নাম না জানতাম তার গুণ না জানতাম তাহলে অবশ্যই আমরা আল্লাহকে সঠিক আল্লাহর সঠিক ধারণা পেতাম না আর যত বেশি গুণ আমরা জানবো আল্লাহর সম্পর্কে তত বেশি আল্লাহ সম্পর্কে আমরা জানতে পারবো এবং তার আল্লাহ তালার মহাত্মা আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব এবং তার সম্মান আমাদের অন্তরে ফুটে উঠবে আমরা গত পর্বে আলোচনা করেছি আল্লাহ তালার আর্শা এবং কুর্সি এটা হচ্ছে একটা সৃষ্টি আল্লাহ তাল একটা ফেইল আল্লাহ তালার কিছু ফেইল আছে যেগুলো আফায়াল এখতিয়ার কিছু আছে ফেইল আছে যেগুলো তিনি করে থাকেন কিছু আছে তার কাছে তার নিজের জন্য করেন কিছু আছে তিনি তার মনফাসেল তার কিছু এমন সৃষ্টি যেগুলো তার থেকে আলাদা আবার কিছু সৃষ্টি আছে কিছু কিছু গুণাগুণ আছে যেগুলো সৃষ্টি আলাদা সেগুলি হচ্ছে তার ফেইল বলা হয় যেগুলি গুণাগুণ আছে তিনি নিজে করেন তার প্রয়োজন মোতাবেক করেন সময় যখন তিনি মনে করেন তখন তিনি সেটা করেন তার ইচ্ছা অনুসারে তিনি করেন প্রয়োজন তো মানুষের কিন্তু আল্লাহ ইচ্ছা অনুসারে তিনি সেটা করেন সেটা সেটা সেটা হইতে পারে আল্লাহ তালার আল্লাহাজন হওয়া অথবা আল্লাহ যা তিনি করতে চান তিনি তা করেন এটাকে আর কিছু দিন সিফাত ফেয়েলিয়া মুন্সেলা সেটাকে বলা আফায়াল আল্লাহ কিছু আফায়াল পৃথিবীতে আল্লাহ তালার আফায়ালগুলো আছে আমরা সবাই আল্লাহ তালার এই জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আফর কর্ম आल्ला कन्स हम हो गान जमीन के होते हो जमीन पृथ्वी ते जा सब आल्ला আল্লাহ তিনি সব সবকিছু সৃষ্টি করেছেন এগুলি আল্লাহ যেগুলি আল্লাহ থেকে আলাদা এবং সেগুলো তিনি আলাদাভাবে তৈরি করেছেন এর বাইরে আল্লাহ গুণাগুণ আছে যা তিনি যখন ইচ্ছা তখন তিনি করেন এবং তিনি সেটা তার সাথে সম্পৃক্ত থাকে এর মধ্যে তিনি আমাদের ইমাম কয়েকটি গুণাগুণের কথা উল্লেখ করেছেন সেগুলো আমরা আজকে উল্লেখ করব আমাদের ইমাম বলছেন ওনাকুল ইন আল্লাহ তালা ইত্তাখা ইব্রাহিমা আমরা এটা বলব যে আল্লাহ ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন হাদিসাম বলেছেন খালিলান ইব্রাহিম খালিলান আল্লাহ তালা আমাকেও অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন ইব্রাহিমকে যেভাবে তিনি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন করোনা করিম আল্লাহ ইব্রাহিম ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ওত্তাখ ইব্রাহিম আর আল্লাহ তালা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন খালিল বলা হয় এমন বন্ধু যে বন্ধুর ভালোবাসা অন্তরে অন্তরের ভিতরে প্রবেশ করে থাকে অর্থাৎ একেবারে পরিপূর্ণভাবে যে ভালোবাসার কোন আলাদা হওয়ার কোন সুযোগ নেই আল্লাহাল ইব্রাহিম আলাহামকে ভালোবেসেছেন ইব্রাহিম আলাহিসের প্রতি আল্লাহ বান্দার প্রতি ভালোবাসার বাধ্যবাধকতা আল্লাহ তালা নেই বা প্রয়োজনও নেই কিন্তু তিনি সেটা ভালোবেসেছেন একান্ত দয়া করে ইব্রাহিম আলাহসাল্লামকে ভালোবেসেছেন তেমনিভাবে হাদিস এস রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আমাকেও আল্লাহ তাল্লাহ ভালোবেসেছেন যেভাবে ইব্রাহিমকে ভালোবেসেছেন অনেকে না বুঝে বলে থাকে ভুল ক্রমে এটা যে আল্লাহ তালা আমাদের নবীকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন ইব্রাহিমকে খালিদ হিসেবে গ্রহণ করেছেন এবং হাবিব খালির থেকে বড় এই দুইটা ভুল জিনিস বলছি কোরআন এবং সুনায় কোথাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে হাবিব হিসেবে আল্লাহ তালা গ্রহণ করেছেন এমন কথা আসেনি এটা মানুষের কথার ভিতরে বা মানুষের কবিতার ভিতরে আসছে কিন্তু কোরআন এবং সুন্নে দেখা যায় যে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ ইসলামকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে খালিল হিসাবে গ্রহণ করে এবং আমাদের নবী মহম্মদ রসোলা সাল্লাহ আসলামকেও সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন খালিল হিসাবে গ্রহণ করে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে এই জন্য আল্লাহ তালার খালিল হচ্ছেন মোহাম্মদ সাল্লাহিসাম আল্লাহ তাল খালিল হচ্ছেন ইব্রাহিম আলহালাত আসসালাম এটা আল্লাহ তালা এই যে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এটা তার একটা সিফাত একটি গুণ এটাকে বলতিয়ারিয়া তিনি ইচ্ছা করে পছন্দ করে তা গ্রহণ করেছেন এবং সেটা তা যখন পছন্দ করেছেন আগে সেটা পছন্দ করার গুণ তা ছিল কিন্তু ইব্রাহিম আলাহিসামকে যখন পছন্দ করে সেটা তার সাথে রিলেটেড গুণটা যখন পছন্দ করেছেন তখনই শুধুমাত্র হয়েছে এবং মোহাম্মদ সাল্লামকে যখন গ্রহণ করেছেন তখনই সেটা হয়েছে তার অর্থ হচ্ছে সিফাত এখতিয়ারিয়া ফেলিয়া যেগুলো যেগুলি গ্রহণ করার গুণ এবং যেগুলো কার্যগুণ কার্যগত গুণ সেগুলো আল্লাহ যখন ইচ্ছা করেন তখন সেটা গ্রহণ করতে পারেন আগে থেকে থাকা জরুরি নয় হ্যাঁ মূল গুণগুলো আগে থেকে আছে কিছু গুণ আল্লাহতারা যখন ইচ্ছা তখন তিনি সেটা গ্রহণ করতে পারেন আল্লাহ আল্লাহতারা যেমন আদম আলাহিসাল্লামের উপরে আদম আলাহিস্লামের উপরে তিনি প্রথমে তিনি খুশি ছিলেন পরে রাগ হয়েছেন আবার তিনি খুশি হয়েছেন সেভাবে বোঝা গেল আল্লাহ যখন ইচ্ছা তখন যে কোনো কাজ করতে পারেন সেটা বলা হয় উদাহরণ হিসাবে আমাদের ইমাম উল্লেখ করেছেন যে ইনাল্লাহ ইত্তাহা ইব্রাহিম খালিলান আল্লাহ তালা ইব্রাহিম কে খালিল হিসাবে গ্রহণ করেছেন আমাদের ইমাম বলতেছেন ওয়াকাল্লাম তকলিমা আর আল্লাহ তালা মুসাকে কথা মূসার সাথে কথা বলেছেন সুস্পষ্ট ভাবে কথা বলেছেন মুসা আলাহ সাল্লামের সাথে অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামের সাথে কথা বলেছেন কোথায় তুর পাহাড়ে সেখানে পারদেশে আল্লাহ তালা তার সাথে কথা বলেছেন তিনি সেখানে যেতে বলেছেন যে ওয়াদনাহু আদনা তুর তাকে তুরের পাশে ওয়াদা দিয়েছি সাথে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহস্লামের সাথে তিনি কথা বলেছেন সেটা ছিল মায়েরাজের রাত্রিতে মেয়ারাজের রাত্রিতে তিনি তার সাথে মহম্মদার সাথে কথা বলেছেন এইগুলি প্রমাণ করে যে এর আগে কথা বলেন তিনি আগ থেকে আছে কিন্তু ওই কথাটা যিনি তখন বলেছেন ওই সময় তিনি আলাদাভাবে কথা বলেছেন মুসাই আলাহিসামের সাথে যা আগেও বলেননি পরেও বলেননি অনুরূপ মোহাম্মদ সাল্লাহিস্লামের সাথে মেহরাজ রাতে যে কথা বলেছেন তাই আগে বলেননি বা পরে বলেননি এটা প্রমাণ করে যে আল্লাহ তাল যখন ইচ্ছা তখন তিনি কোনো গুনে গুণ তিনি তার প্রকাশ ঘটাতে পারেন এবং যখন ইচ্ছা তখন তিনি সেই গুণ গ্রহণ করতে পারেন এবং সেটাকে প্রকাশ করতে পারেন যেমন যেমনইভাবে তিনি যখন পছন্দ করেছেন ইব্রাহিমকে খালি হিসেবে গ্রহণ করেছেন যখন পছন্দ করেছেন মোহাম্মদামকে খালি হিসেবে গ্রহণ করেছেন যখন কথা বলার দরকার মুসাই আল্লাহ ইসলামের সাথে কথা বলেছেন যখন কথা বলার দরকার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের সাথে কথা বলেছেন এরপরে তিনি তার সাথে কথা না বলে জিবলিল জিবলিল মাধ্যমে জানিয়েছেন কিন্তু যখন কথা বলার দরকার তখন তিনি আরসের উপরে থেকেও তিনি মহম্মদাল্লামকে মেয়ারাজাতে ডেকে মেয়রাজের রাতিতে ডেকে কাছে নিয়ে কথা বলেছেন তাহলে বোঝা গেল আল্লাহ তালা যখন ইচ্ছা তখন তিনি আফাল সিফাত ফেলিয়া তিনি করতে পারেন এই আল্লাহ তালার কোন সময় তিনি তিনি কোন করবে কি করবেন এটা মানুষ নির্ধারণ করে দিবেন আল্লাহ তালা নিজেই নির্ধারণ করবেন তিনি এই জন্য বলছেন লিমা ইউরিদ যা ইচ্ছে তা তিনি করেন মানুষের কথা অনুসারে নয় এটাকে বলে সিফাত থেকে উদ্ধার করেন কোন মানুষকে বৃহৎ থেকে নাজার দেন কোনো মানুষকে অসুস্থ করেন কোনো মানুষ সুস্থ করে তোলেন এই সবই আল্লাহ তালা তিনি তার যখন ইচ্ছা তখন তিনি করেন এগুলিকে বলা হয় সিফাত ফেয়েলিয়া এখতিয়ারিয়া এই জিনিসটা সাব্যস্ত করার জন্য আমাদের ইমাম আলাদাভাবে একটি পংক্তি নিয়ে এসেছেন তিনি বলেছেন ওনাসা তকলিমা আমরা বলবো যে ইব্রাহিম ইব্রাহিম আল্লাহামকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আর আল্লাহ তালা কথা বলেছেন মুসা আল্লাহামের সাথে কথা বলার মতো অর্থাৎ সন্দেহ করার কিছু নেই সন্দেহ করার কিছু তিনি কথা বলেছেন ইমানিমা এগুলো আমরা ইমান আনি এবং সত্য বলে স্বীকার করি এবং সেটাকে মেনে নেই मन करी सुष्ट मे नहीं आल्ला तकलीम कथा गुण टी कथा बोल रुण टी आलम मध्य विभिन्न मतभेद सृष्टि हकपंथी जरा आल्ला इच्छा कथा कथा से कथार मध्य शब्द आ সে কথার মধ্যে আওয়াজ আছে সেই কথার মধ্যে হরফ আছে বর্ণ আছে আল্লাহ সেইভাবে কথা বলেছেন তাকাল্লামা বে হারফিন ওয়া সাউতিন আল্লাহ তালা তিনি শব্দ দিয়ে কথা বলেছেন এবং তিনি আওয়াজ শব্দ আছে সেখানে আওয়াজ আছে বা সেখানে বর্ণ রয়েছে তার কথার ভিতরে তিনি আরো ভাষায় কথা কথা বলেছেন মোহাম্মদ সাল্লাইসাল্লামের সাথে আবার অন্য ভাষায় কথা বলেছেন মুসাই আলাহিসামের সাথে কোন কোনো কিছুতেই কোন কিছুই তার আল্লাতালার ইচ্ছার বাইরে হয়নি পুরো প্রত্যেকটি কথাই আল্লাহ তালা তার সাথে বলেছেন আল্লাহ তার নবীদের সাথে কথা বলেছেন যা বলার দরকার এটা প্রমাণ করে যে আল্লাহতালা কথা বলেন এই কথা বলতে কথা বলকে অস্বীকার করা যারা করে তারা আহুল কালাম একটি তারা এই কথা বলতে অস্বীকার আসলে তারা বিভ্রান্ত অবস্থায় আছে আল্লাহ তালা কথা বলেছেন এবং সেই কথা শুনেছেন এবং আল্লাহ তালার এই বাণী নবীরা শুনেছেন নবীরা শুনে মানুষের মধ্যে প্রচার করেছেন হাদিসিয়া রসুল্লাহসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা যখন কথা বলেন তখন কান্না হুসিল সিরাত আল্লাহ সফান পাথরের উপরে জিঞ্জিরের বাড়ি দিলে যেমন হয় তেমনি শব্দ হয় সে শব্দ সেই শব্দের কারণে অনেকে বৃহস হয়ে যায় সর্বপ্রতম যে ফেরেস তারা বেহস হয়ে যায় ফের মতন হুঁস আসে জিব্রিল ফেরস তিনি হুঁসে আসে বলেন যে এই কথা বলেছেন তো অন্যরা সেটা আবার আলোচনা করে সে আলোচনার পর দুনিয়ার বুকে সেটাকে বাস্তবায়ন করতে পাঠিয়ে দেওয়া হয় এটি হচ্ছে আল্লাহ এখনো তিনি কথা বলেন প্রতি তিনি নেমে এসে কথা বলেন ডাকতে থাকেন আবার প্রতিরাতে রাত্রি তিনি কাউকে উপরে উঠান কাউকে নিচে নামানোর জন্য পরের দিন কি হবে না হবে নির্ধারণ করেন প্রতি তার একটা তাকদির রয়েছে তাকদির একদিনের তাকদীর যাকে বলা হয় ডেলি তাকদির ডেইলি নির্ধারণ আল্লাহ তালা রয়েছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা কথা বলেন আল্লাহ আল্লাহ তালা কাউকে ভালোবাসেন কারোর প্রতি বিরাট ভাজন হন এটা অবশ্যই স্বীকার করতে হবে এরপরে আমাদের ইমাম বলছেন অনুরূপে আল্লাহ তালা প্রজান্বিত হন এবং সন্তুষ্ট হন কার উপরে কৃতিত্ব প্রদানীত হন যখন আবু জাহেলের প্রতি তিনি কোদানীত হয়েছিল সন্তুষ্ট হয়েছিল ঈমান সাহাবা کرامের প্রতি আল্লাহ তাআলা নাজিল করেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতা শজরা فعালিম মা ফি কুরুবিহিম فانজালা সাকিনাত আলাইহিম ওয়া আসাবহু ফাতহান ক্বরীবাল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাআলা আল্লাহ তালা বলে বিভিন্ন ভাবে বলছেন তাদের উপর আল্লাহ রাগ প্রধানিত হয়েছেন রাগ করেছেন তাদের লানত করেছেন বিভিন্নভাবে কাভারিদের উপর তো আল্লাহ তালা এইটা আল্লাহ তালা গুণ যে তিনি যখন ইচ্ছা তখন তার এই গুণের তিনি প্রকাশ ঘটান এই জন্য আল্লাহ তালা ক্রোধ আল্লাহ ক্রোধ আছে আল্লাহ তালা সন্তুষ্টি রয়েছে এটা স্বীকার করতে হবে আল্লা কাহাদিম তবে তার ক্রোধ দুনিয়ার কোনো মানুষের মতো ক্রোধের মতো নয় দুনিয়ার কোন সন্ত মানুষের সন্তুষ্টির মতো নয় মানুষের সন্তুষ্ট হয় আল্লাহ অর্থের দিকে জানি না তিনি কিভাবে করেন কিন্তু তিনি মানুষের উপরে খুশি হন যেমনি কোরআন এবং সুন্না এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যেমন হাদিস্লাম বলেছেন মাঠে যখন যখন মানুষ যাবেই আদম সালামের কাছে এমন রাগান্বিত হয়েছেন ক্রদান্বিত হয়েছেন আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না বোঝা গেলো যে আল্লাহ তালা কদান্বিত হন তিনি কদান্বিত হবেন তিনি অনুরূপ আল্লাহ হাদিসে এসে বিভিন্নভাবে সরস উল্লাহালাম বলেছেন যে আল্লাহ অপছন্দ করেন তোমাদের থেকে কিলোকাল তোমাদের প্রতি একে অপরের লেগে থাকা এগুলো আল্লাহ করেন কিলকাল করা আল্লাহ আবার আল্লাহ মাঝে মাঝে খুশি হন যখন বান্ধার কোনো বান্ধার পর খুশি হন কোন কোনো বান্ধবরা অখুশি হন এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটাকে বলা হয় সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া যখন যেটা ইচ্ছা আল্লাহ সেটা বাস্তবায়ন করেন কিন্তু মানুষের মতো নয় মানুষ যেমন রাগ হলে তার সিরা ফুলে যায় কি করবে না করবে হাত পা হাত পা ঝাপটাতে থাকে আল্লাহ তালা এরকম ধারণা করলে গুণা হবে বরং আল্লাহ তালার ক্রোধ তিনি যেরকম সত্তা যেরকম তার সত্তা যেরকম তার গুণাগুণ সেরকম এবং তার সন্তুষ্টি আমাদের মতন আমরা সন্তুষ্ট হলে কি করি সেটার সাথে আল্লাহতালা সন্তুষ্ট কি করে সেটা মিল করা যাবে না বরং আল্লাহ তালার সন্তুষ্টি তিনি তার সত্তাগত তার সত্তা একটি তার সত্তার একটি গুণ এই গুণটি তার সিফাত ফেলিয়া রিয়া কার্যগত এবং পছন্দনীয় তার একটি পছন্দ করা গুণ যেটা সময় যখন তার প্রয়োজন তখন সেটা তখন তিনি সেটার বহিঃপ্রকাশ ঘটান আর যখন তিনি চান না তখন তিনি সেটার বহিপ্রকাশ ঘটান না তবে সন্তুষ্টি হওয়া বা রাগ হওয়া এগুলি আল্লাহ তালার গুণ এগুলি আমাদের স্বীকার করতে হবে এগুলি আমাদেরকে স্বীকার করতে হবে এ হচ্ছে সিফাত ফেয়ালিয়া এখতিয়ারিয়ার ব্যাপারে জামাতের মতামত আমাদের ইমাম এ বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন আমাদের এই বিষয়ে অনেক মানুষ মতভেদে লিপ্ত বিশেষ করে মতাজিলা ফেরখা তারা আল্লাহ তালার সমস্ত গুণ অস্বীকার করেছে তার মধ্যে এই গুণগুলো অস্বীকার করেছে এর বাইরে যারা আছে আশায় এবং মোর্তাজা তারাও আল্লাহ তালার সন্তুষ্টিকে তারা অস্বীকার করেছে এবং আল্লাহ তালার ক্রদান্বিত হওয়াকে অস্বীকার করেছে তাদের কাছে ধারণা হয়েছে যদি আল্লাহ তালা ক্রদান্বিত হওয়া অন্তত মানুষের মতো হয়ে গেলেন আল্লাহ তালা যদি সন্তুষ্ট হওয়া মানুষের মতো হয়ে গেলেন বা সৃষ্টিগুলোর মতো হয়ে গেল এই তারা আল্লাহ তালার নাম এবং গুণগুলো আল্লাহ তালার গুণগুলোকে প্রথমে তেশ দিয়েছেন তেশবি দিয়ে তারপরে তা আতিল করেছে যে কোনো মোসাববে যে কোনো মরাত্মেল আসলে আর এটা এটা একটা কায়দা কুল্লিয়া বলা হয় যে যে কেউ যখনই আল্লাহ তালা কোনো গুণকে অস্বীকার করে তখনই সে চিন্তা করে যে অস্বীকার এই জন্য করব যে মানুষের মতো হয়ে গেল কিন্তু না সে তো ভুল করছে এই জায়গাতেই যে মানুষের মতো করা যাবে না আমরা বলবো এটা যে আল্লাহ তালা যেরকম তার সন্তুষ্টি ধরন সন্তুষ্টির ধরন সেরকম আল্লাহ তালা যেরকম সত্তা তার ক্রোধের ধরন সেরকম এটা মানুষের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয় তিনি যেভাবে স্বীকার করে স্বীকৃতি দিচ্ছেন কোরআন এবং সুননাতে যেভাবে তিনি কোরআন এবং সুন্নায় নিয়ে এসেছেন যেভাবে রসল্লা তার ব্যাপারে বলেছেন যে আল্লাহ তালা রাগ করেছেন বা আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন সেভাবে আমরা আল্লাহ তালার এই জিনিসগুলোকে স্বীকৃতি দিব অর্থাৎ তার সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া অর্থাৎ কার্যগত পছন্দনীয় গুণ যেগুলো তিনি যখন দিচ্ছেন তখন পছন্দ করেন আবার যখন তিনি সেটা করার ইচ্ছে পরিত্যাগ করেন সেই গুণগুলি আমরা স্বীকৃতি দেব এ সিফাত প্রমাণিত হলি সেটা প্রমাণ করতে হবে এবং সেটা শিখিয়ে দিতে হবে অনুরাবে আল্লাহ আল্লাহ গুণের মতো নয় মান্না তালা গুণগুলো কখনো মানুষের গুণের মতো নয় এই আমাদের ইমাম বলতেছেন লাহাদিমালা কোনো মানুষের সৃষ্টিকুলের কারো সন্তুষ্টি বা সৃষ্টিকুলের কারো ক্রোধের মত নয় তো সৃষ্টিগুলোর সাথে তুলনা যখন আসবে না তখন সেখানে তেসবিও আসবে না সেখানে কোনো তাতিলো আসবে না তা মানুষের মনে করা তাঁতিল করা সেটা যেন ধারণা না হয় আপনি দেখতে পাবেন আল্লাহ যেমন আল্লাহ আল্লাহ আগে আল্লাহ ওই সময় হালকা করেছেন এই কাজটা তিনি করেছেন এই সিফাতগুলি এই আফল ফেলগুলো এই ফেয়ালগুলোকে বলা সিফাত ফেলিয়া এখতিয়ারিয়া এগুলিকে আমাদের স্বীকার করতে হবে আল্লাহ তালা যখন যা ইচ্ছা তখন তিনি তা করেন এগুলিতে এগুলি অস্বীকার অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহালার বাণীকে অস্বীকার করা এবং আসা আল্লাহাগুণ কে অস্বীকার করা এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মালিক তিনি ওলা তাকে কোনো কিছু তার মালিক হইতে পারে না কোনো কিছু তার মালিক পারে না এটা কোরআন কারিমে আল্লাহ দুইটি শব্দ দিয়ে আল্লাহ তালা কোরআন কারিম বর্ণনা করেছেন সেটা হচ্ছে আল্লাহম আল্লাহাম আল্লাহ মুখাপেক্ষী সব কিছু তার সবকিছু তার মুখাপেক্ষী এই জিনিসটাই মূলত আমাদের ইমাম করেছেন সব কিছু তিনি মালিক ওলা ইয়িকু হুসই কোনো কিছু কোনো বা কোনো তার তার মালিক নয় আল্লাহ তাল্লাহর মালিকেনা কেউ দাবি করতে পারবে না এটা ওদের থেকে ওদের থেকে আলাদা যারা তথাকথিত যারা মনে করে থাকে যে আল্লাহ তালা তাদের নিজস্ব কোনো কোন জ্ঞাতি ইহুদিরা তারা মনে করে থাকে আল্লাহ হচ্ছেন তাদের একান্ত রব তারা তাদের ইয়াহা নাম দিচ্ছি ইয়াহবা ইয়াহা তো এটা তাদের একান্ত রব এই রবে আর কেউ শরিক নেই অন্যরা রবের পূজা করবে না বা এবার করবে না এটা তারা বলে থাকে না আল্লাহ তাল্লা কারো একান্ত কিছু নয় সমস্ত সৃষ্টিকূলে আল্লাহ তাল अबाधत कर मेरे ने अवश्य सृष्टिगुल्लह तला स्वीकार करते कखो आल्लाईन आल्लाके सृष्टिगुलान्यतम समय अमुखापेक्षी होते मुखापेक्षी सबा तरह मुखापेक्षी जे व्यक्ति आल्ला सामान्य समय अमुखापेक्षिता प्रकाश कर ध्वसप्राप्त हो মিন আমিন আহন আমাদের ইমামে কথাটি উল্লেখ করেছেন সুতরাং আমরা আহ্লা তালা নাম এবং গুণের ব্যাপারে সঠিক মতটি অবলম্বন করব কখনো মারাত্তেলা যারা আল্লাহ নাম শূন্য মনে করে তাদের মত অনুসরণ করব না আবার যারা মুসাবিহা আল্লাহ আল্লাহ করে তাদের মত না আমরা আল্লাহ নাম এবং গুণের ব্যাপারে সালফে সালেহিনীর যে নীতি আমরা এর আগে উল্লেখ করেছি সেই নীতিতে আমরা অবস্থান করবো এবং আল্লাহ তালাকে এভাবেই আমরা সঠিক মর্যাদা দিতে পারবোসালাম বরহমি ববরকাত